িল্লাহ ফলাম وَمَنْ يُدْلِلُهُ فَلَا هَا دِيَ لَهُ وَأَشْهَدُ وَنَّا إِلَاهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدُ মদন আব্দ রো সাহান সদা তদা কসলো নবী সাক্ষ আল্লাহ নিজে দিয়েছেন এটা এমন একটি কালিমা যা যার সাক্ষ্য আল্লাহ সারা নিজে দিয়েছেন এবং ফিরেস্তা এবং সমস্ত জ্ঞানবানরা দিয়েছেন যেমন মোহন আল্লাহ তালক কুরা বলেন হাকিম আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো কোন ইলাস নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা আল ইমরানের তিন নম্বর সুরায় ১৮ নাম্বার আয়াত এ থেকে আমরা জানতে পারি যে আল্লাহ নিজে দিয়েছেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নাই সুতরাং এই সাক্ষ্যই হচ্ছে সব বড় সাক্ষ্য যে সাক্ষ্য আল্লাহ দিয়েছেন সমস্ত দিয়েছেন এবং সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ আর কোন নাই। অর্থাৎ যারা জ্ঞানী তারা সততা এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে এই কালিমার সাক্ষ্য দেয় সুতরাং একথা স্পষ্ট যারা অজ্ঞ মূর্খ এবং জাহেল তারা এই কালিমার সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকে মহান আল্লাহ আরো বলেন্লাহ জেনে রাখো নিশ্চয় নাই আল্লাহ বলছেন যে তুমি জেনে রাখো নিশ্চয় আল্লাহ সারা নাই ইহ মুহাম্মাদের উনিশ নম্বর এর প্রতি সাক্ষ্য জানের আহ্বান মহান আল্লাহ বলেন বলুন এই আমার পথ আমি এবং আমার অনুসারীরা আল্লাহর দিকে জেনে বুঝি আহ্বান করি আল্লাহ পবিত্র আর আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই সুরা ইউসুব তার নবীকে বলছেন যে আপনি বলুন এটাই আমার পথ এবং আমি এবং আমার অনুসারীরা আল্লাহ জেনে বুঝে আহ্বান করি অর্থাৎ এই আয় থেকে বোঝা যায় আল্লাহর দিকে যে আহ্বান করতে হবে আমাদের এটা জেনে বুঝে আহ্বান করতে হবে এবং আল্লাহ পবিত্র আর আল্লাহ সুমান আর বলতে বলছেন যে আপনি বলুন যে আপনি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নন অর্থাৎ শিড়ের অন্তর্মুক্ত নন অর্থাৎ নন এটা আল্লাহ সর্বদের আহ্বান করেছিলেন সেটা মানুষেরা তোমরা বলো আল্লাহ সারা ইলাহ ই আল্লাহ সারা কোন তাহলে তোমরা সফল হবে হাদিস অন্য এক হাদিসে আছে যে রসুলাম যখন মোয়াজবিন জামানের করে পাঠানোর সময় বলেন তুমি এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ যারা হয়েছে আহলে খিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান আহ্বান জানাবে দিও যে মহান আল্লাহ তাদের উপর দিনের পাচক ছালাতর করে দিয়েছেন এ ব্যাপারে যদি তারা তোমার কথা মেনে তবে তাদেরকে জানিয়ে দিও যে মহান আল্লাহ তাদের জাকাত ফরশ করে দিয়েছেন যা ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের দেওয়া হবে তারা যদি আর মজলুমের ফরিয়াদ ভয় করে চলবে কেননা মজলুমের ফরিয়াদ এবং আল্লাহ তালার মাঝখানে কোন পর্দা নাই এই হাদিসটি সই বুকারির নয় নম্বর খন্ডের তেরো নম্বর অধ্যায় নম্বর হাদিস আহ্বান করতে বলা হয়েছে কালিমার সাক্ষ্য দানের প্রতি মানুষকে আহ্বান করতে হবে লাইল্লাহ সাক্ষ্য দানের প্রতি আহ্বান করতে হবে এবং এই হাদিস থেকে আরো জানা যায় যে মহাজদিন জ্বাল রানুকে বলা হয়েছে যে লাইলা সাক্ষ্য দানের আহ্বান করতে এবং বলা হয়েছে তখন তাকে সালাতের দাওয়াত দিতে হবে তখন তাকে জাকাতের দাওয়াত দিতে হবে কিন্তু প্রকৃতপক্ষে প্রথম দাওয়াত হবে লাইল্লা আল্লাহ সহ আমাদেরকে লাই প্রকৃত দাওয়াত दवार तौफिक दान आमीन.